आलोके जीवन बहु समस्त शम समाधान दिन मशाई प्रति सोमवार रत आठटा पुनः सम्प्रचार सकाल साढ़े छाय बांगे पीट टी बांगलाय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 ইমাম নবাব রাহমাহুল্লা প্রণীতীন থেকে আলোচনা শুনে আসছি আমরা আজকে যে অধ্যায় এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হল আদাব ঘুম এবং সোয়ার আদব বা নিয়ম এ বিষয়ে দুটি হাদিস আমরা পূর্বের আলোচনায় শুনেছি প্রথম হাদিসটি বারা বিন আজিব রাজাহর হাদিস তিনি বলেছিলেন রস্লাম উনি যখনই ঘুমানোর জন্য বিছানায় যেতেন উনি ডান কাত হয়ে শুতেন এবং লম্বা একটি দোয়া যেটা আমরা শুনেছি এই দোয়া উনি পড়তেন দ্বিতীয় রেওয়াইতে আমরা শুনেছি যে আল্লাহ নবী সাল্লাম যখন শুতে যাতেন তো বলছেন তুমি যেরকমভাবে সলাাতের জন্য উজু করো নামাজের জন্য উজু করো এভাবে উজু করে ডান কাত হয়ে তারপরে শু তাহলে আমরা দোয়া পড়ে ডান কাত হয়ে উজু করে তিনটা জিনিস আমরা জানতে পারলাম ইতিমধ্যেই এ বিষয়ে আজকে যে হাদিসটা আমরা এখনই যেটা শ্রবণ করবো সেটি হল্লাহা তিনি বলেন উনি রাত্রিতে তাহাজ পড়তেন এগারো রাকাত কর রকাত এগারো রাকাত এগারো রাকাতের বেশি উনি পড়তেন না সেই এগারো রাকাতের মধ্যে আট রাকাত হতো আর তিন রেকাত হতো বীতির তো আইসার অন্য আরেকটি রেওয়ায় ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কত রাখাত পড়েন তো উনি বলেছিলেন যে রমজান হোক বা রমজান ছাড়া হোক উনি কোনোদিন এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না তাহারত পড়তেন না তো এটাই শূন্যু সাল্লাফি এরপরে যখন সবে সাদেক যখন হয়ে যাতেন সেটা কিহেতুটি উনি হালকা পড়তেন ছোট ছুড়ে দিয়ে পড়তেন এরপরে উনি ডান কাদের শুয়ে পড়তেন ফল এমন কি মুআন এসে ওনাকে উঠে যেতেন বলতেন যে জামাতের সময় হয়ে গেছে উঠুন তো এখান থেকে যে লেখক যে দলিলটা নিয়েছেন সেটা হলে যে এখানেও উনি ডান কাতে শুলেন রাত্রে শুতেও ডান কাতে কাছে এখানে একটু যে উনি বিশ্রাম নিয়েছেন সেই ক্ষেত্রেও উনি ডান কাতে বিশ্রাম নিলেন হজয় ফারজিয়া আল্লাহ তানহু তিনি বলেন নবী করিম সাল্লাম উনি যখন বিছানায় যাতেন ওয়াদা ইয়াদাহু তাহ তাহাদিহি ওনার হাটটি উনি ডান চলে রাখতেন ডানহাটটি ডান চলে রাখতেন আর আগে শুনলাম ডান তাহলে চলের নিচে রেখে তারপর দোয়া হতেন আল্লাহ বি ইস্মিকা আমুতু আহিয়া এটা ছোট দোয়া প্রত্যেকেই মুখজ করতে পারি আয় আল্লাহ তোমার নাম নিয়েই মৃত্যুবরণ করব এবং তোমার নাম নিয়েই আমি আবার পুনর্জীবিত হবোদাস্তায় কাদা কাল এবং যখন সে আবার জাগ্রত হবে তখন সে বলবে যিনি আমাকে জীবিত করলেন আমার মৃত্যুর পর আর ও ইলাই তার দিকে আমাদের প্রত্যেকেই ফিরে যেতে হবে ইমাম বখারি হাদিসটি বর্ণনা করেছেন بينما انا مستدجئ في المسجد على بطني اذا رجل يحركني برجله فقال ان هذه زجعه يبغضها الله يعشب تخفى الغفاري رضي الله تبارك تن بولن قالا عباي بولছেন উবাই বলছেন بينما انا مستدجون في المسجদি বলছেন যে আমি এক সময় মসজিদে শুয়েছিলাম চিৎ على بطني উপর হয়ে আমি উপর হয়ে শুয়েছিলাম একজন ব্যক্তি এসে আমাকে শুনে আল্লাহ রাগানিত হন বলছেন তো আমি ঘুরে দেখলাম দেখলাম যে আল্লাহ নবীলাম তিনি আমাকে কথা বলছেন অন্য আরেকটি জয়তা আছে যে এইভাবে শোয়া জাহান নামীদের সোয়া উপর হয়ে শোয়া অপরাধীদের শোয়া অপরাধীদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হয় তুমি হয়ে শোয়ে না পেটের উপর তুমি ঘুমায়ও না তো এই হাদিস থেকে শোয়ার আরেকটি নিয়ম যেটা আমরা পেলাম সেটা হলেই ডান কাতেও শোয়া যেতে পারে বাম কাতেও শোয়া যেতে পারে চিত হয়ে শোয়া যেতে পারে কিন্তু উপর হয়ে শোয়া যাবে না আবার এটাও জানতে পারলাম যে কোনো প্রয়োজনে পা দিয়ে মানুষকে নড়াও যায় নারানো যায় আমাদের দেশে তো পা লেগে গেলে পায়ে আবার সালাম করে তো সালাম করা দরকার নেই পাও শরীরের একটি অংশ কাউ যদি হঠাৎ লেগেও যায় এটা কোনো সালাম করা বা মাপ চাওয়ার কোনো বিষয় নয় যেহেতু আল্লাহনবী উনি পা দিয়ে ইশারা করে ওই ব্যক্তিকে নড়ায় তুলে দিলেন এবং দেখলেন যে এটা আল্লাহ নবী সাহাশালাম وعن ابي هريره رضي الله عنه ان عن رسول الله قال من قعد مقعدا لم يذكر الله تعالى فيه كانت عليه من الله تره طم استجا مجتجان لا يذكر الله تعالى فيه كانت عليه من الله تره ابو الله تعالی তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু من قعد مقعدا যে لم يذكر الله تعالى এবং সেখানে আল্লাহর জিকির করলো না আল্লাহর কোন নাম বলছেন কানাতুন ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে ক্ষতি আসবে গেল এবং সবার স্থানে সে আল্লাহর জিকির করল না আল্লাহর স্মরণ করল না কানি মিন আল্লাহি তিরাতুন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর ক্ষতি হবে তাহলে কোনো জায়গায় বসি বিসমিল্লা বলে বসতে হবে অথবা যে দোয়া সাব্যস্ত সেটা পড়তে হবে শুতে গেলে কিছু না বলে শুলে তাহলে মনে করতে হবে যে আল্লাহর পক্ষতে ক্ষতি আসবে আর আল্লাহ বলে এতটুকু আল্লাহর নাম নিয়ে শোন এরপরে যেটা পড়েছে সেটা হলে নিজের মাথার নিচে হাত রেখে চিত হয়ে শোয়া গরদানের নিচে হাত রেখে চিত হয়ে শোয়া এ বিষয়ে رسول الله صلى الله عليه وسلم مستلقيا في المسجد واضعا احدى رجليه عن الاخرى متفق عليه <تصفيق> عبد الله بن يزيد رضي الله تباركني <تصفيق> بولن ج تني رسول الله صلى الله عليه وسلم কে চিত হয়ে শুতে দেখেছেন চিত হয়ে في المسجد <تصفيق> احدى رجليه على الاخرى وابو ایک پا আরক পায়ের উপর এই হাদিস ছিল বোখারি মোসলিমা হাদিস তো এই হাদিস থেকে আগে যা আমরা জানতে পেরেছি ডান কাতে যায় বাম কাতো হতে পারবে এখান থেকে জানলাম যে চিত হয়েও সোয়া যাবে সমস্যা নেই তবে উপর হয়ে শোয়া যাবে না আমরা শোয়ার নিয়ম বা শোয়ার আদব সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর ইনশাল্লাহ এ বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ তালা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 शांति समय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 আল্লাহাম সম্মানিত শ্রোতা রেখে এখন যে হাদিসটা আমরা শ্রমণ করবো সেটা হলে আসন কেটে বসতেন হাত্তা তুয়া শামসু হাসানা এমনকি সূর্য একটু উপুর পর্যন্ত ওঠা পর্যন্ত সূর্য একটু উঁচা হওয়া পর্যন্ত ফজরে সলাতের পর থেকে নিয়ে ওই জায়গায় উনি আসন কেটে বসে থাকতেন তো আসন কেটে বসা এটাও জায়জ হলো এবং এভাবে বসা এটাও শূন্য আল্লাহ ইসলাম বলছেন কোনো ব্যক্তি যদি ফজরের সলাপ পরে ওই জায়গায় বসে থেকে সূর্য একটু ওঠা পর্যন্ত সে জিকিরা সার করতে থাকে এবং সূর্য এক তীর পরিমাণ উপরে ওঠার পর যদি সেখানে সে চাষের সলাচ আদায় করে শ্রাকের সলাচ যদি সে আদায় করে তাহলে তার জন্য একটি কবুল হজের সব লেখা হয় এটা শুন আল্লাহাম তিনি বলেন আমি ওনার দু হাটু খাড়া করে বসা অবস্থা দেখেছি দুই হাটু খাড়া করে এরপরে দুই হাত দ্বারা দুই হাটু ধরে হাটু খাড়া পাশার উপর ভর দিয়ে এরপরে দুই হাত আবার দেখছি যে উনি অবস্থায় কাবাঘরের বারন্দায় বসে আছেন তাহলে এই অবস্থা বসাও যায় এটাও যায় এটা আমরা এ হাদিস থেকে জানতে পারলাম দুই পা খাড়া করে পাশার উপর ভর করে এবং দুই পা আবার হাত দিয়ে ধরে বসা তো উনি বলছেন আমি অবস্থায় আল্লাহকে বসা দেখলাম তো উনি যেভাবে খুশু খুজুর সাথে বসে আছেন তো আমি ওনার এই বসা দেখে আমি নিজেকে একটু ভয় পেলাম ওনার কাছে যে কিছু বলতেও আমি তখন আর সাহস পেলাম না আবু দাওদ এবং তিরমিজাহিশ বর্ণনা করেছেন সদিদ বিন সোয়াই রাজি আল্লাহ তালন তিনি বলেন যে আমার নিকটে এক সময় একসময় নবীকরুল অতিক্রম করলেন তো আনা জায়ালিস হাকাদা আর আমি এভাবে বসেছিলাম কিভাবে আলাইহিম আল্লাহ তালা যেই সম্প্রদায়ের উপর গজব করেছে লানত করেছে অভিশাপ করেছে তুমি কি তাদের মতো বসে আছো তাহলে নিজের পাশার উপর ভর করে এই বাম হাতটি পিটের পিছনে দিয়ে বাম হাতের উপর টেক লাগিয়ে বসা এটাকে বলছেন যে এটা হলো অভিশাপ প্রাপ্ত সম্প্রদায়ের বসা তো এহাদিস থেকে জানলাম যে এইভাবে বসা তাহলে চলবে না এভাবে বসা চলবে না এটা হলো অভিশাপ ব্যক্তিদের বসা এছাড়া স্বাভাবিকভাবে আসন কেটে বা পা খেড়ে খাড়া করে দুই পায়ের উপর বা স্বাভাবিকভাবে যেভাবে বসা যায় সবগুলো যায়ের সমস্যা নেই এরপরে যেটা পরিচ্ছে সেটা হলেই কোন জায়গায় কিভাবে আব্দুল বললেন রসুলাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে তার জায়গা থেকে উঠে তারপরে তার জায়গায় বসা যেখানে বসেছে সে সেখানে বসবে আপনি যে আরেকজনকে উঠিয়ে দিয়ে আমি জায়গায় বসবো না যে আগে যেখানে জায়গা পেয়েছে তার জন্য ওটাই হক সে সেখানে বসে থাকবে তাকে উঠিয়ে দিয়ে ওই জায়গায় বসা নিষিদ্ধ উঠিয়ে দিয়ে বসো না তুমি জায়গাটাকে প্রশস্ত করো এবং খোলা খোলামিলিয়া হয়ে বসো খুলে খুলে বসো আর জায়গা বড় করে বসোলেন উনি বলছেন যে তার জীবনে কোনোদিন অন্য কোনো ব্যক্তি যে তার জায়গায় বসে আছে তাকে উঠিয়ে দিয়ে উনি আর কোনোদিন সেখানে বসতেন না এটা একটি বসার আদব যে যেখানে জায়গা পাবে সেটা কোনো অনুষ্ঠানও হতে পারে সেটা মসজিদেও হতে পারে জুমার্দ গিয়েছেন আসছেন পরে আর পরে এসে আপনি যেহেতু মাতব্বর চেয়ারম্যান আর নেতা আপনাকে জায়গা দিতে হবে আগে এখন আর একজনকে উঠিয়ে দিয়ে যে সরজা যা ওনাকে জায়গা দাও ঠিক না শরীয়তে না নাজায়জ করেছে আগে আসবে আগে বসবে পিছিয়ে আসবে পিছিয়ে বসবে সে যেই হোক না কেন এবং কোনো ব্যক্তিকে উঠিয়ে দিয়ে আর একজনকে বসানো এটা ঠিক না সেটা মসজিদের ক্ষেত্রে হতে পারে অন্যান্য যেকোনো অনুষ্ঠানে বসার ক্ষেত্রে হতে পারে তিনি বলেন রসুরাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তার জায়গা থেকে উঠে যায় কোনো কাজে পেশা করতে গেল প্রয়োজনে কোনো কাজে গেল পানি পান করতে গেল্মা রাজা ইলাইহি এরপর সে আবার ওই ফিরে আসলো হু আহকি ওই জায়গায় বসার হকদার পর যে ব্যক্তি তার জায়গায় বসেছে তার এত দূর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আর ও শরীয় যদি আমরা মেনে চলি তাহলে আবার ঝগড়া হবে না ঝগড়া তো তখন হয় যে তুই কেন বসিল আমার জায়গায় না আমি বসেছি আমার উঠবো না কিন্তু তারা যদি জানে যে শরীয়তের বিধান নেই বিচারের কাঠ ঘোরায় গেলে বিচার যদি ইসলামী শরীয়ত হয় আজই যদি বিচারক যদি সে শরীয়তের মাপকারিতে যদি বিচার করে তাহলে সেই ক্ষেত্রে ঝগড়ার কোনো কারণই নেই যে আগে বসেছিল সেই বলে সিদ্ধান্ত শেষ রাহ মুসলিম ইমা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আতাই নানা বিসালাম জালাসা আহাদা হাই সুন্ জাবির বিন সামুরাজি আল্লাহ তিনি বললেন যে আমাদের মধ্যে থেকে কোন না ইদা আতাই নেন আমরা যখন নবী নিকটে আসতাম তার কোনো আলোচনা তো আমাদের মধ্যে থেকে যারা আসতো ওই শেষ জায়গায় যেয়ে বসত শেষ জায়গায় যেখানে জায়গা পাত সেখানে বসতো এমন না যে আমি কাউকে ফালাং দিয়ে কারো কাঁধকে তিনি বললেন বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করল ওয়াতা তহারু এবং সে অজু করল পবিত্রতা অর্জন করলো মাস্তা তিন তোহরিন যতদূর সে পবিত্রতা অর্জন করা যাওয়া সম্ভব সেটা করলো ওয়াত দাহিন অমিন দুহনী এবং তেল থাকলে তেল লাগালো ওয়া মাসুমিন তুই মি বাইতিহী এবং সে বাড়িতে যদি আতর থাকে সে আতর লাগালো সুম্মায় রুজু এরপরে সে জুমার জন্য বের হলো ঘর থেকে এরপরে ইমাম যখন দিল সে চুপ থাকলো মা বৈনাহ এই কয়টি আমল কর যদি সে ঠিক মতো করতে পারে তাহলে তার এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত সকল সহিরা গুণ আল্লাহ তালা মাফ করে দেন ইমাম বখারে হাদিসটা বর্ণনা করেছেন সম্ভব হলে জুমার দিনে অবশ্যই গোসল করতে হবে গোসল করে বাড়িতে উজু করতে হবে জুমার দিনে সুন্দর পোশাক যেটা সেটা পরা কারণ জুমা হলো সাপ্তাহিক ঈদ বাৎরিক ঈদ ইদুল ফিতর আজহা আর সাপ্তাহিক ঈদ হলো জুমা আর ঈদ এই জন্য সেখানে খুদবা দিতে হয় সেখানে মানুষ এটা সমবেত হয় একসঙ্গে মিলে মিশে এই গোসল করার প্রয়োজন দেখা যাচ্ছে গোসল করলেন না সারাদিন মাঠে পরিশ্রম করে কাজ করলেন শরীর থেকে ঘাম বের হলো ওই অবস্থায় গোসল না করে যদি মসজিদে যান তো আপনার পাশে যে মুসলমান বসে থাকবে আপনার শরীরে দুর্গন্ধ এসে কষ্ট পাবে ঠিক আছে এই জুমার দিনে বা যে কোনো অনুষ্ঠানে যেখানে মানুষের সমাগম ঘটবে গোসল করে যাওয়া সুন্নদ ভালো সুন্দর কাপড় পরিধান করবে এরপরে তেল লাগানো এটাও সুন্নদ যে কোনো তেল হোক এরপর আঁতর থাকলে আতর লাগাবে লাগানোর পর ওই ব্যক্তি মর্জিদের জন্য রওানা হবে তো রওয়ানা হয়ে প্রথম কাজ যেটা হবে যেখানে জায়গায় পাবে সেখানেই বসবে কোনো দুইজন ব্যক্তি মাঝে সে পার্থক্য করবে না তার মানে দুইজনকে ঠেলে দিল যে একটু এগা যা আমাকে জায়গা দে না। যারা আগে গিয়েছে তাদের উচিত যেখানে জায়গায় পাবে সেখানে বসবে ফাঁক রেখে বসা ঠিক না তো এই আগে গিয়েছে আগে কাঁচারবদ্ধ হয়ে বসবে যে পিছনে আসবে পিছনে বসবে তো ওই ব্যক্তি কোনো দুইজনের মাঝে পার্থক্য করল না এরপরে জুমার পূর্বে সে যতদূর সম্ভব আল্লাহ তাকে তৌফিক দিয়েছে অত নাগাদ নামাজ পড়বে এখানে একটা জিনিস জানলাম সেটা হলো জুমার পূর্বে কোন নির্দিষ্ট রাকাত নেয় যে এত রাখাত পরতে হবে হ্যাঁ কম আজকম দুই রাখাত জুমার দিনে মসজিদে ঢুকে কম আজকম দুই রাখাত পরলে হবে দুই রাকাত না পড়ে বসা যাবে না সেটা ইমাম সাহেব খুদবা দিক আর বসে থাক আর আরবি ক্ষুদবা দিগ যাই করুক যখনই মসজিদে ঢুকবে দুই রাকাত না পড়ে বসা নিষেধ দুই রাখাত পরে বসলেন এরপরে দুই আরও দুই পড়েন চার পরেন ছয় পরেন আট পড়েন দশ পড়েন আগে গেলে সময় পাবেন বেশি পড়েন তবে নির্দিষ্ট কোনো রাকাত নির্ধারিত নেই জুমার সলাতে ইমাম সাহেব যখন দাঁড়াবে ক্ষুদবা দিবে তখন সন্ন্যত্তরিকা হলে যে ক্ষুদা শুনতে হবে মনোর সহকারে এবং চুপ থাকতে হবে উৎবাহ চলাকালীন যদি কেউ কথা বলে অথবা কেউ কথা বলছে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক তাকে গুনাখমা করে দিবেন এগুলি বিষয়ে জানা দরকার তো তো না জানার কারণেই তো জুমার খুদ্ হচ্ছে ইমাম সাহেব খুদবা দিচ্ছে গল্প করতেছে পিছনে কথা বলছে এই তুই কথা বলিস না অনেক সময় মারামারি লেগে যায় জায়গা নিয়ে বসা আমাদের মসজিদে যেগুলো আমরা দেখতে পাই তো আসলে মূলত এইগুলি বিষয়ে তাদের শিক্ষা নাই এই যে শরীয়দের বিধান কি আল্লাহ সুনুদ পড়তেন মসজিদেও পড়তেন তো উনি যদি বাড়িতে পড়তেন শুধু দুই রাত পড়তেন জুমার পর আর মসজিদে পড়লে দুই দুই চার রাখাত পরতেন হ্যাঁ চেয়ে বেশি না তো এই যেহেতু এই হাদিসটা এখানে নেটছে শুধু একটা কারণে সেটা হলেই যে জুমার দিনে অধ্যায়টা আমাদের কি বসার নিয়ম তো বসার নিয়মের ক্ষেত্রে বলছেন যে ইমাম যখন কথা বললাম চুপ থাকতে হবে তো কোন মজলিস মাহফিল বা ওয়াজের জায়গায় বা জুমার খুদ্বার নিয়ম হলেই যেখানে আলোচনা হবে সেখানে চুপ থেকে শ্রবণ করতে হবে এই কথা বোঝানোর জন্য এই আলোচনাটা নিয়ে আসছিল যেহেতু জুমার দিন আমাদের প্রত্যেকের বিষয়টি জানা দরকার তাই আমি একটু বিস্তারিত আলোচনা করলাম সম্মাত শ্রোতা ও দর্শক মন্ডলী এই বিষয়ে আরও বেশ কিছু আলোচনা আমাদের সামনে আছে যে বিষয়ে আমরা ইনশাল্লা পরবর্তী দর্শক আমরা আলোচনা করব সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহর রব্বুল আলমিন আমাদের সকলকে নে আমল কথা তৌফি দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ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 আর জাকাত পাঠিয়ে দিই টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক ব্যাঙ্ক আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বিট থ্রি সুইফ কোড আই বিও বি জি পাউন্ড অ্যাকাউন্ট जिरो डबल वन थ्री टू थ्री जिरो ओवान यो अंबर जिरो डबल वान थ्री टू थ्री जिरो टू इस इमेल कर एट द रेट पीस टी डट ईस टी मानवतार समाधान